بسم الله الرحمن الرحيم وارونکو নামায় ও অছিঙ্গালু আল্লাহর নামে শুরু ও মেন احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين দিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকবো না আমরা কেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ শুধু মাটির নিচে পরে রবে দেহ السلام الله بسم الله الخوف خوات ذات রহমত صلاة الخوف أن طائفة من الله ثم التي ثم ثبت جالسا সবুলফ সিম হেফাজত করেছেন শান্তির অবস্থায় নিরাপত্তার অবস্থায় সাধারণ অবস্থায় হোক অথবা বিশেষ কোন অবস্থায় হোক সংকটের অবস্থায় হোক নিরাপত্তাহীনতার অবস্থায় ভয়ভীতির সময় হোক যেকোনো সময় নবী এক সাল্ল আসসালাম তারা সাহবাইকে রামদেরকে নিয়ে পাঁচ অক্টর সালাত কায়ে করেছেন এ হচ্ছে সালাতের নামাজের গুরুত্ব আজকের বলবোল মারামে এ হাদিসের বিষয়ে দর্শের বিষয়বস্তু হচ্ছে সলাতুল খৌফের হাদিসগুলি ভয় ভীতির সাথে সম্পর্কিত নামাজ যদি কোনো মুসলিমের আশঙ্কা থাকে তাহলে তার নামাজের পদ্ধতি কেমন হবে ভয় মানে ভয় ভয় এই হচ্ছে। শত্রু কে বলে ভয় শত্রু মানে কাফের শত্রু যে যে যেকোনো সময় আক্রমণ করতে পারে হানা দিতে পারে নামাজ শুরু করলে নামাজের অবস্থায় হয়তো আক্রমণ করে দিতে পারে এই রকমের ভয়ভীতির সময় বিশেষ তরিকায় নী করিম সাল্লা সাল্লাম একাধিক সময় নামাজ আদায় করেছেন এর তরিকাগুলি বিভিন্ন তরিকায় রয়েছে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে শত্রু সামনে থাকতে পারে শত্রু পিছনে থাকতে পারে ভয়ভীতি কম হতে পারে বেশি হতে পারে এজন্য অবস্থা যেমন থেকেছে তেমন ব্যবস্থা নিয়েছেন রসল সালাম সালাতের ক্ষেত্রে কিন্তু সালাত সময় আদায় করেছেন সময় পার করেননি এমন নয় যে খুব ভয়ের সময় যুদ্ধ চলছে মাগরে এসা পরে পড়লাম যখন যুদ্ধ বন্ধ হয়ে গেল তখন জোর আসর মাগরে বেশা একসাথে রাত্রে অথবা সকালে ফজরের সাথে পড়ে নিলাম জীবনে কখনো এই রকম করেন সাল্লাহ আলাইসালাম अल्लाह फकर मरमे भाष्यकारी ते खीति का निरापतार विपरीत विषय निरापद थर विपरीत हम ভয়ভীতি নিরাপদ যদি না হন তার মানে ভয়ভীতি রয়েছে আর বলছেন যে অলে সলাতুল খফে হাই আতুন ওয়াহ আতুল খাসা সলাতুল খফ মানে ভয়ভীতির সলাতের নামাজের বিশেষ নিয়ম পদ্ধতি রয়েছে বিশেষ বিশেষ অবস্থা রয়েছে যা পদ অবস্থায় সাধারণ অবস্থায় মার্জনীয় নয় অর্থাৎ আপনি যখন নিরাপদ রয়েছেন কোন ভয় নাই তখন সলাত আদায়ের পদ্ধতি তার অবস্থা তার বিবরণ বিভিন্ন রকম হইতে পারে আদু শত্রু কি অবস্থায় আছে এর পরিপ্রেক্ষিতে শত্রু প্রথম কথা মিন করবে অবোধহী কাছে আছে না দূরে আছে সুত্র যদি দশ কিলোমিটার দূরে থাকে আর নামাজ আদায় করতে হ্যাঁ পাঁচ থেকে সাত মিনিট লাগবে না দশ মিনিট লাগবে আর তাদের কাছে এই রকমের যানবাহন নেই যে পাঁচ মিনিটের মধ্যে এসে পৌঁছে যেতে পারে আমাদের কাছে তাহলে আরামে নামাজ পড়বেন তাই না কাছে আছে না দূরে আছে এগুলিকে লক্ষ্য রাখতে হবে অমি সিদ্দাতিল খা খিফাত ভয় কতটা ভয় ভয় আছে যে কোন সময় শত্রুর ভয় আছে তাই না রাস্তাঘাটে চললে শত্রুর ভয় আছে ভয় নেই কোনো ধরনের শত্রুর এমন ভয় নেই নিরাপত্তাহীনতা যে কোনো জায়গায় রয়েছে কোথাও কম কোথায় কোথাও বেশি কিন্তু হালকা ভয় রয়েছে অল্প ভয় রয়েছে না বেশি আশঙ্কা রয়েছে বেশি ভয় রয়েছে এটা দেখার বিষয় যে কোনো সময় যদি ভয় থাকে সামান্য ভয় আর ওই ভয়ে আপনি সলাতল খবর পড়বে তা তো চলবে না আর তার অমিন আল জেহা ফিহা আর কোন দিকে শত্রু রয়েছে কেবুলার দিকে শত্রু রয়েছে আলাদা যদি শত্রু থাকে শত্রু মুখের মুখে নামাজ পড়া যাবে না কেবলা নামাজ পড়তে হবে তখন সেই সলা পদ্ধতি আলাদা হয়ে যাবে একদলকে শত্রুদের সামনে দাঁড়াতে হবে বিশেষ করে শেষদার অবস্থায় तो कथागुली चाहें विभिन्न पद्धति रही पद्धति नियम संख्या विधान हमारे संख्या कमान तार विशिष्ट नाम आज के कसर दा चार दुई कर जहर दुई पड़ल असर दुई पड़ल এসা দুই পড়ছেন ঠিক না সলাতুল কি এমন কোন বিধান রয়েছে কম আবার সে না এতে এইরকম কোন বিধান নেই যে ভয়ের কারণে নামাজে কসর হয়ে যাবে উদাহরণস্বরূপ গ্রামে আছেন নিজের বাড়িতে আছেন কিন্তু শত্রুর ভয় যে কোনো সময় গ্রামে হামলা হয়ে যেতে পারে আক্রমণ পারে তাহলে গ্রামে থাকা অবস্থায় মকিম আপনি মকিমের চার পড়তে হবে ঠিক না कारण कसर करते दुकान भय एक पड़े नीब चलो কারণে কমিয়ে দেবেন এটা হবে না আল্লাহ রাজ এইটাই হচ্ছে শুদ্ধ সঠিক মত সঠিক মত এটা এই বলছেন যে আর একটা মত আছে এরকম যে বেশি যদি ভয় থাকে যে দুই রাখাত নামাজ পড়তে পড়তে সফরে আছে দুই পারে এতটা সামলানো যাবে না এত সময় তাহলে দুই রাঘাতে পড়া যাবে এরকম মত আছে কিন্তু মতটি ঠিক নয় বলছেন শরীয়তে আল্লাহ ফাকর্বুল আলমিন ভয় ভীতির কেন বিধিবদ্ধ করলেন ভয়ভীতির নামাজের নিয়ম কানুন বাতলে বাতিল না নামাজ নামাজ একই রকম নামাজ থাকতো সলাতুল তরিকা আলাদা বিভিন্ন রকম তরিকা এর বৈধতা কেন এটা কেন সম্মত এর রহস্য বলছেন আল্লাহ আলাম দুটো রহস্য রয়েছে সলাতুল হফ শরীয়তে যে রয়েছে এর দুটো রহস্য রয়েছে একটা হচ্ছে এই অম্মতের জন্য আল্লাহ পাক সহজ করে দিয়েছেন যেখানে মুশকিল সেখানে আসানামাল অসরে যেখানে কঠিন হয় সেখানে আল্লাহ পাক সহজ করে দেন হ্যাঁ সফরে গিয়েছেন আল্লাহ কসর করে আসান করে দিলেন তাই না পানি ব্যবহার করতে পারছেন না রোগ বেড়ে যাওয়ার ভয় রয়েছে তখন আল্লাহ পাক সহজ করে দিলেন তেম এর মাধ্যমে হ্যাঁ অথবা পানি পাচ্ছেন না দুই ক্ষেত্রে তাহলে শরীয়তে এরকম বিধান রয়েছে সহজ করার বিধান রয়েছে রোজা আপনার মুসলিম কিন্তু আপনি অসুস্থ অথবা আল্লা কি করলেন সহজ করে দেওয়া দিনকে সহজ আদিন ও ইউসরুন বলছেন আদিন ও দিন হচ্ছে সহজ দিন হচ্ছে সহজ দ্বিতীয় রহস্য দ্বিতীয় রহস্য সলাতুল খফ আল্লাহ কেন শরীয়তে দিলেন সলাতুল কিছু থাকত না এর দ্বারা নামাজের হেফাজত সুরক্ষার গুরুত্ব বোঝা যায় যাতে স্পষ্ট হয় যে দেখো রণক্ষেত্রে থাকলেও যুদ্ধের ময়দানে থাকলেও কাফের শত্রুর সামনে থাকলেও আর যে কোনো সময় কাফের আক্রমণ করে দিবে আর বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এইরকম আশঙ্কা থাকলেও সলাতে বিলম্ব করা যাবে না টাইম যদি পার না সলাফ নেই অক্ত পার করা যাবে না তাহলে নামাজের কত গুরুত্ব নামাজের সময় এর হেফাজত সময়ে নামাজ পড়ার কত গুরুত্ব তারপরে সলাতুল কফ একে একে পড়ার বৈধতা নেই যদি একেবারে যুদ্ধ না চলে আশঙ্কা আছে দুঃসমানের কিন্তু যুদ্ধ এখন বিরতি আছে যুদ্ধ বন্ধ আছে তাহলে নামাজ পড়া যাবে না জামাত পড়েছেন এর দ্বারা জামাতের কত গুরুত্বপূর্ণ নামাজ ওর কাউ মার রাখি তাহলে দুটি হেকমতের কারণে দুটি রহস্যের কারণে দুটি তত্ত্বের কারণে আল্লাহ পাক শরীয়তে সলাতুল খয় ভীতির সলাতের বিধান দান করেছেন একটি হচ্ছে বললাম জন্য সহজ করা আর দ্বিতীয় হচ্ছে নামাজের গুরুত্ব বুঝানো যে নামাজ কত গুরুত্বপূর্ণ কারণ যে ব্যক্তি নামাজের হেফাজত করেন না তার দ্বারা হেফাজত হইতে পারেনা অসম্ভব কথা সাময়িক হইতে পারে সাময়িক কিছু ভালো কাজ করে আর কিছু অন্য অন্য কাজে অংশ নেই নান খাই রাত করে মসজিদ মাদ্রাস্ত করে এই করে সেই করে বা আপনার দেখাশোনা করে ইত্যাদি করে কিন্তু এগুলো হচ্ছে টেম্পোরারি সাময়িক আজার নামাজের হেফাজত আছে তার কাছে আশা করা যেতে পারে ইসলামিক জীবনে তৌহিদের পরে আল্লাহর একত্র ঠিক রাখার পরে কারণ শির মুক্ত না হলে তো নামাজ পড়েও কাজ আসবে না এই জন্য মুক্ত হওয়ার পরে তৌহিদ প্রতিষ্ঠা করার পরে পাঁচ সলা আদায় করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এ মেনেছেন বা এরপর আমল করেছেন কিতাব ও সন্নাম বলছেন যে সলাতুল খফ ভয় ভিত্ত নামাজ আয়াত ই আর শত্রু ওখানে আলোচনা রয়েছে জেহাদ ফিসার কথা আর শত্রু পক্ষ সামনে কাছাকাছি আছে তোমার যেকোনো সময় নামাজের অবস্থায় হামলা হয়ে যেতে পারে ফালতাকুম মাক তাদের একটি দল যেন তোমার সাথে সলাতে দাঁড়াই আর আর একটি দল যেন শত্রুর সামনে পাহারা দের আলমিনের হাদিসুল কথা রয়েছে তার জেহাদি জীবনে জেহাদি জীবন মক্কার জীবন না মদিনার জীবন মদিনার জীবন মক্কায় জেহাদ অস্ত্র ধারণ করা নিষেধ ছিল সশস্ত্র জেহাদ নিষিদ্ধ ছিল পরিবার ধৈর্য ধারণ করা নিজের প্রতিরক্ষার জন্য আত্মরক্ষার জন্য মেরে যাও কোনো কাফের কি অথবা কাফের মারাচ্ছে তাকে মারো নিষেধ ছিল তারপরে মদিনে আসার পরে যাদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই শুরু করা হয়েছে কাফেরদের পক্ষ থেকে কেন অনুমতি দেওয়া হলো বেয়ান্না উজ এম কারণ তারা নির্যাতিত হয়েছে সে জন্য আল্লাহ পারমিশন দিচ্ছেন তারপরে আল্লাহাকুল ওদের বিরুদ্ধে লড়াই স্তরুলো যারা তোমাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধে নাই তারপরে আল্লাহাক বললেন কাহুল মুশেক মুশ্রেকা জমা তোমাদের বিরুদ্ধে লড়াই করো তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো जान आशंका प्राण आशंका रही स्त्री विधवा ऐले मेरे अतिम हो जा सब दुनिया बोविला এই জেহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে যেমন নামাজের জন্য বেশ কিছু শর্ত রয়েছে নামাজের শর্ত বলি কয়টি নয়টি নামাজের শর্ত নয়টি আর জেহাদের একটি বলেন দেখি রোজার শর্ত আছে না নেই না সকলের রোজাকে ফরজ করে দিবেন না ভাল্লকের রোজা ফরজ করে দিন অসুস্থ রোজাকে ফরজ করে দিন মোসাফিরের রোজাকে ফরজ করে দেবেন একেবারে বৃদ্ধ অচল ওরপের রোজাকে ফরজ করে দেবেন না কিছু শর্ত আছে কাফের রোজাকে ফরজ করে দিবেন নাকি একশো দুই নম্বর আয়াতের তেফসির পড়ে নেবেন যাতে আল্লাহ পাক সাল বিধানের কথা বর্ণনা করেছেন সংক্ষেপে তাতে রয়েছে সংক্ষেপে আর নবী করিম সালাম হাদিসে বা তার আমলে বিস্তারিত রয়েছে নবিয়া করিম সাল্লাহাদি জীবনে চার জায়গায় সলাতুল খফাদাই করেছেন থেকে ভয় ছিল ভীতি ছিল যার ফলে তিনি কি করেছেন সালাতুল খফাদাই করেছেন একটি হচ্ছে বতনে নাখলা নখলা নামক উপত্যকা আরেকটি হচ্ছে উসফান উসফান যেটা মক্কার কাছাকাছি জায়গা আর আর হচ্ছে জি কার বলে একটি জায়গা আর হচ্ছে জাতুর রেখার যুদ্ধ গাজুর রেখা জাতুর রেখার যুদ্ধ আর এই জায়গাগুলির আলোচনা আর এই হাদিসগুলি ধারাবাহিকভাবে আমাদের সামনে আসবে যে জায়গাগুলো সাল্লা সাল্লাম সলাতুল হৌফ পড়েছেন ফোকাহুল হৌফ সম্পর্কে দুটি বিষয় একমত বিভিন্ন যারা যোদ্ধা তাদের জন্য দুই ইমামের পিছনে প্রত্যেক দল একা এক ইমামের পিছনে নামাজ পড়ে এই রকমটা জায়জ দুইবারে কিন্তু কোন মসজিদে দুই ইমামের পিছনে নামাজ পড়ে হ্যাঁ সাধারণ অবস্থায় বলছে আমরা হানাফি হানাফি আমের পিছনে নামাজ পড়ো আমরা সাফি সাফি এর পিছনে নামাজ পড়বো হ্যাঁ দুই এমামের পিছনে যদি জায়েজ না হয় তো চার মসাল্লা কায়েম করে চার এমামের পিছনে নামাজ পড়া আর তাও কোন মসজিদে মসজিদে হারামে এ মুসলিম জাতির অধপতনের যুগে কাফেরদের গোলামের যুগে আর শির ছড়াছড়ির যুগে এরা আটশো বছরের বেশি এক কাবা ঘরে চারিদিকে চার মেহরাব তৈরি করে চার মেহরাব তৈরি করে ইসলাম ইসলামকে এরা ভাগ বন্টন করে নিয়েছে বাটুয়ারা করে নিয়েছিল আল্লাহ রহম করুক কিং আজিজ রাহমতুল্লাহ আলীক পর তিনি যখন তার ক্ষমতে আসলেন তখন তিনি যেই সংশোধনগুলি করলেন ইসলাহাতগুলি করলেন তার মধ্যে এই মক্কাতুল আল্লাহর ঘরে কাবা এক আল্লাহ এক রসুল এক কোরআন এক সবকিছু এক আর উম্মেদা এক উম্মত উম্মতে মুসলিমা আর চার ভাগে বিভক্ত তাও আল্লাহর ঘরে আবার আর তাও সবচেয়ে ভালো ইবাদত নামাজেও আলহামদুলিল্লাহ আল্লাহাক রাবুল আলমিন এইরকমের ইমাম আদিল শাসকের মাধ্যমে আল্লাফাক এই কুসংস্কার কি আর মুসলিমদের ফিরকাবাজি কে দূর করেছেন দ্বিতীয় যে বিষয়টি যে বিষয় দাঁড়ানো জামাতে একসাথে জামাত করে লাইন লাগানো সম্ভব নয় এরকম যদি হয়ে যায় আর জামাত করা মুশকিল হয়ে যায় যে যেখানে আছে নিজ নিজ জায়গায় যে যেখানে আছে রণক্ষেত্রে নামাজ পড়ে নেবে আমরা অস্ত্র নাকি না অস্ত্র চলতে থাকবে না আর সলা তো টাইমে টাইমে পড়তে হবে এমন নয় যে অস্ত্র চলছে সুতরাং সবগুলিকে একসাথে করে দেবো না মধ্যে পড়তে হবে শুরু হচ্ছে ধরেন আজকাল এগারোটা চল্লিশ থেকে আর জোহরের শেষ সময় যখন আসর আজানের টাইম হচ্ছে বা ষোলো যা আছে তো এই এর মাঝখানেই পড়তে হবে আপনাকে জোহর আসর ওই রকমই আর যদি ওর সাথে সফর থাকে জমা করতে পারেন কিন্তু এমনটা হবে না যে জোহর আসরকে মাগের সাথে মিলিয়ে দিলেন হ্যাঁ মাগরে চলবে না সুতরাং এই সব থেকে আমাদেরকে জানতে হবে যে নামাজের কত গুরুত্ব রয়েছে নামাজের কত গুরুত্ব রয়েছে নামাজের এই এই কত এদ কত গুরুত্ব রয়েছে হ্যাঁ রাহনি যায় এরকম অনেকই করে তোমরা গাড়িগুলিতে ফার্স্ট এক ড্রাইভার থাকলে বেদিন ড্রাইভার থাকলে আর যদি ওই যারা করতে গেছে তারাও যদি ওই টাইপেরই থাকে তো কেউ কিছু বলছে না সব কেউ কিছু বলছে না যা যা বাড়ি তাড়াতাড়ি পৌঁছে যায় ডিউটিতে সুবিধা হবে ডিউটিতে ছটার সময় যেতে হবে হবে আর যদি একটা পেট্রোল হবে আধা ঘন্টা লেট হয়ে যাবে লেট হইতে না ডিউটি খেয়াল করে আর যখন ড্রাইভার থামছে না আমাদের বলার ও প্রয়োজন আসলে সূর্য উঠে গেল না যাহাজ কাজ আপনার অন্যায় প্রতিবাদ ওখানে করতে হবে আপনাকে বলতে হবে যে গাড়ি থামো আমরা টাইমে নামাজ সলাতুল খৌফ এই সলাতুল বিভিন্ন তরিকা রয়েছে তরিকায় তরিকায় যেই নিয়মে যেই পদ্ধতিতে নবী করিম সাল সাল্লাম পড়েছেন যেভাবে পড়েছেন ভাবে আপনার জন্য জায়জ সাহাতবী সাল সাল্লাম সহি সূত্রে নবী সাল্লাম থেকে যদি প্রমাণিত থাকে প্রমাণ করে দেন আর পড়েন অসুবিধা হাদিসকে একসাথে কালেকট করলে একসাথে একত্রিত করলে দেখা যায় যে নবী করিম সাল্লা সাল্লামের ভয় ভীতির নামাজ ষোলো রকমের আছে রকমের আছে রাখা ভালো করে তার মধ্যে বলো সুরমা এর মধ্যে প্রসিদ্ধ তরিকা হচ্ছে ছয় অথবা সাতটি তরিকা ছয় অথবা সাতটি তরিকা সবচাইতে প্রসিদ্ধ আর এই বিষয়ে বিস্তারিত যদি একটাই হাদিসের কেতাব হাদিসগুলি চান আপনি তো আবু দাউদে পেয়ে যাবেন আবু দাও অধিকাংশ হাদিসগুলি আনা হয়েছে এই সাত রকম আপনি তরিকা ওতে পাবেন মারাম সংক্ষিপ্তি হাদিস আসা হয়েছে সব চাইতে পছন্দনীয় তার কাছে যে হাদিসটা এই অধ্যায়ের প্রথম হাদিস এই তরিকাই পড়া যে হাদিসের বর্ণনাকারী সাহাবিন নাম হচ্ছে সাহলিবনে আবি হাতমা আল আনসারী এই বর্ণিত তাঁর থেকে বর্ণনা করেছেন প্রতিন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর নামাজ সরতুল হফির যাতে নড়াচড়া কম হরকত কম আর সাধারণ অবস্থান নামাজের কাছাকাছি নামাজ এটা সবচেয়ে ভালো বছর কিতাব কারণ এই নামাজটি যেমন আয়াত আয়াত একশো দুই নম্বরে যে রয়েছে ওই আয়াতের তফসিরের কাছাকাছি হাদিস হচ্ছে তো কোরআনের উপর আমল হইল দুই নম্বর কথা বলি আহাত আর নামাজের ক্ষেত্রে অধিক সতর্কতা এতে রয়েছে নামাজে বেশি নড়াচড়া করা যত কম নার মাধ্যমে বেশি নড়াচড়া করছে রফায়ী করতে দেবেন না আপনি আমিনে বলছে নামাজ আমাদের ডিস্টার্ব করে দিচ্ছে নবীর সহি সন্নদ নামাজ পড়তে দেবেন না নড়াচড়া হয়ে যাচ্ছে না অমুসলিমরা প্রণাম করছে প্রণাম নয় ওটা না করলে বে অত সেজে যাবে ঠিক না হিন্দু যদি প্রণাম না করে অথবা নমস্কার না করে তারপরে আপনার মিলিটারি ডিপার্টমেন্টে যদি ক্যাপ্টেন কে যদি ছোট অফিসার বড় অফিসার কে যদি তারপরে হাতটা খাস তরিকা আছে দিতে পারে আল্লাহ পাকের সামনে আপনার বিশেষ কোন তরিকা এবাদতের সেখানে এটা এবাদত এটা এটাই কথা না যে আপনি না করলে কি হবে আছে মারলাম কিন্তু না করলে কি হবে সারা জীবন না করলে কি হবে ওই রকম করে বেজে উঠেছে তাহলে মোবাইলটাকে পকেট থেকে নেয়া পকেট থেকে নেওয়ার পরে যদি না দেখে আপনি অফ না করতে পারেন তো সামনে নিয়ে এসে দেখা এগুলি কিসের স্বার্থে সবগুলি নড়াচড়ান আমাদের স্বার্থে নামাজের স্বার্থে আপনার স্বার্থে নয় আমার নামাজের স্বার্থে আর আমার সাথে যে মুসল্লিম ভাই রয়েছে তাদের নামাজে বেশি ডিস্টার্ব না হয় আর এই এক শ্রেণীর মুসলিম নামাজি পকেটে বাঁচতেই আছে আছে আরে পকেটে হাত দিবো মোবাইলটা বের করব আবার বন্ধ করব। আমার নামাজটা যে ফাঁসে ধরে যাবে নামাজটা যে নষ্ট হয়ে যাবে আর এতগুলি লোকের নামাজের খসুক খুশুকে নষ্ট করে দিল ই জাহিল কিছুই বুঝেনা ঠিক না হ্যাঁ নামাজের স্বার্থে করছে না আপনার স্বার্থে নড়াচড়া যেন না হয় দুনিয়ার গরজের নড়া চড়া না তো নামাজের মধ্যে যত কম না করে আপনি নামাজটা সম্পাদন করতে পারেন এটা ভালো এই হাতমার হাদিস করে নামাজ বেশি থেকে তরিকায় পারেন আপনি এমনভাবে নামাজ পড়েন যাতে শত্রুর পক্ষ থেকে সবসময় সতর্ক থাকতে পারেন এটাতে রয়েছে ও আকাল লফিল হারাকাতল আফাল কথার দিক থেকে বা কাজের দিক থেকে নড়াচড়ার দিক থেকে এতে সবচেয়ে কম নড়াচড়া রয়েছে সলাতুল খোফ যে শরীয়তের বিধানে রয়েছে আর সলাাতুল খোফের বিভিন্ন তরিকা যে নবী কারিম সাল্লা হাদিসে রয়েছে বিভিন্ন সময় এইভাবে সলাতুল খোফ নামাজ আদায় করেছেন এর থেকে দুটো আরো বিষয় আমরা জানতে পারি তা একটা হচ্ছে নামাজের বিষয়টা কত যে গুরুত্বপূর্ণ বিষয় নামাজের কত গুরুত্ব দিতেন নাসরুল্লাহ সাল্লাইসাল্লাম নামাজের ওক্তের কত গুরুত্ব দিতেন मुस्लिम नाम झुकी आदि एक घुम एक विश्रामिया गरज एक हिसाब निकल गल्पल करते जम छ छुटे गलम जाते ना जिन बोझा गया জেহাদ ফি সাবলা কত নামাজের সময় জেহাদা যাবে না ওটা চালিয়ে যেতে হবে ঠিক না জেহাদের কত গুরুত্বপূর্ণ বলা হয়েছে আর মুসলিম আজকে লাঞ্ছিত অপদস্ত পদলিত আর দুর্বল কমজোর তাদের ইমানি ব্যাধির কারণে আর জেহাদ ফি ছেড়ে দেওয়ার কারণে মুসলিম নেতৃত্ব আল্লাহাকে রাস্তায় প্রচেষ্টা ছেড়ে দিয়েছে পরিত্যাগ করেছে যার ফলে মুসলিম যাপন করছে দেখা যাক বলছেন লেখক রহমতুল্লাহ আলহালিন থেকে বর্ণিত তিনি বর্ণনা করছেন ওই সাহাবি থেকে যিনি নবী করিম সালামের সাথে যদি উল্লেখ নাও করা হয় তাতে হাদি জয়ীফ হয় না দুর্বল হয় না কারণ সাহাবাই কেন সকলেই হ্যাঁ সত্যবাদী সকলেই নির্ভরযোগ্য আস্থা ভজন হ্যাঁ তাদের তারা মিথ্যা কথা বলবেন তারা বাড়িয়ে কথা বলবেন নবীর কাছে শুনলেন কিছু আর মরিচ মশলা দিয়ে সেটাকে আর কিছু করবেন না করেন্টিফাই করেছেন এই জন্য সাহাবাই কেন নাম উল্লেখ করা হোক আর না হোক কোন তাবেই যদি বলেন আমি জনয়েক সাহাবি থেকে শুনেছি তাহলে আদিস সহি কিন্তু যদি কোনো তবেই নাম উচ্চারিত না হয় আমি কোন এক তেই থেকে শুনেছি তাবা তাবেই বলছেন বা এক তবে বলছেন যে আর এক থেকে শুনেছি অথবা পরের কোন মহাদেশ ধরুন এমাম আহমদ বলছেন রহমতুল্লাহ বা ইমাম বোকারি বলছেন বা অমুক তমুক যে আমি একজন আমার ওস্তাদ থেকে শুনেছি আর সেই ওস্তাদ বর্ণনা করেছেন আবদুল্লাহ থেকে অমুক বর্ণনা করেছেন আব্দুর রহমান থেকে অমুক থেকে দিয়ে কালা রসুল্লাহাম তাহলে সহি হাদিস না এই হাদিফ বলে গণ্য হবে দুর্বল বলে গণ্য হবে কারণ এতে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি রয়েছে মজহুল লোক রয়েছে যাকে আমরা জানি না কি তার নাম কি নাম জানা যথেষ্ট না তার অবস্থা কি নামটা জানবো তাহলে না বুঝবো যে তার অবস্থা কি ছিল না খারিজি ছিল জি হ্যাঁ এগুলি যাচাই বাছাই করেছেন মহাদিস আর এই গবেষণার পরেই তারা কোনো হাদিসকে সহিথবা জহিদ বলেছেন বুঝছেন শহীদ জহিবর বিষয়টা সাহাবির নাম উচ্চারিত না হলে যাই আসেনা সাহাবি যদি বলে দেন আর তিনি সত্যবাদী হন তাবি তাহলে সাহাবির নাম আমাদের জানার প্রয়োজন নেই তার অবস্থা জানার প্রয়োজন কিন্তু যদি তাবি হয় তাবির নাম বলতে হবে ধরেন একজন তাবেই হাসান বাসী বলছেন আমি একজন তাবেই থেকে শুনেছি আর সেই তাবেই নবী সাল্লাম কোন সাহাবি আবহাওয়ার থেকে শুনেছেন তাকে বলতে হবে যে তবে নাম কি যদি তিনি না থাকেন তাহলে আমাদেরকে আরো হাদিসের কিতাব ঘেটে দেখতে হবে না যদি কোন নাম হচ্ছে সঈদ বিনো সাহেব আর তিনি বড় ফকির ছিলেন আলেম ছিলেন আর অনেক লোক ছিলেন তাহলে হাদিস কিন্তু কোন সূত্রে আমরা জানতে পারলাম না যে ওই লোকটিকে যাকে উজ্জ্বল রাখা হয়েছে তাহলে হাদিস একজন মজুল পরিচয় ব্যক্তির কথা জানি না তার থেকে বর্ণনা করেছেন তার নাম এখানে উল্লেখ করা হয়নি কিন্তু অন্য হাদিসে রয়েছে তিনি হচ্ছেন সাহালিবিনা এটি সবচেয়ে প্রসিদ্ধ হাদিস আর এই তরিকাটা সবচেয়ে সুন্দর দাঁড়ালেন নামাজ পড়া জুন আদুবে আর একদল দুঃশনের সামনে আদুয়ে মানে তেজাহাল আদুবে বা আর এক কাতার আলাপ লাইনের লোক লাইন লাগিয়ে শত্রুদের সামনে দাঁড়িয়ে আছে এদের যখন নামাজ পড়া হবে কতটা পড়াবে তাহাদিস আসছে তখন ওই ওই লাইন আবার আসবে লাইন লা আবার নামাজ পড়বে সকলকে নিয়ে সালাম ফিরবে এখন কি বলছেন পিছনে লাইন লাগালে নামাজ পড়ার জন্য আর একদল দুশ্মনের সামনে ফাঁসাল্লাহ বি যেই সাহাবিরা নবী সালামের সাথে ছিলেন তাদেরকে এক রাকাত পড়িয়ে দিল এক পড়ানো হলো। তারপরে পড়িয়ে দিয়ে দাঁড়ালেন দাঁড়িয়ে থেকে গেল যে সালো দাঁড়ানো নাই তারপরে দাঁড়িয়ে থাকা যাবে ওরা করলো কি এক রাখাত নিজেরা পুরা করিল পড়ে নিল সমান তারপরে তারা লাইন লাগালো গিয়ে দুঃমন সামনে শত্রুর সামনে গেলেন লাগে চলে গেল দ্বিতীয় দল যে দলটি আসে এক রাখাত দাঁড়িয়ে আছেন দ্বিতীয় দল আসল আসার পরে ওদেরকে আর এক রাখাত পড়ালেন যে রাকাতটা বাকি কারণ এটা সফর জাতুর রেখা মদিনা থেকে আহ যে হয়েছিল সেটা একশো কিলোমিটার দূরে ছিল বর্তমান যারা ওই এলাকা সম্পর্কে খবর রাখেন যখন মদিনা থেকে বেরিয়ে আসবেন আল কাসিমের রোডে হানাকিয়া বলে একটা শহর আছে হানাকিয়া হানাকিয়া আসলে একটা রাস্তা চলে আসলো সোজা কাসিমের দিকে আর রাস্তা ওখান বাম দিকে হাইলের দিকে বেরিয়ে গেল হানাকিয়া মদিনা এরিয়ার যে এখন মদিনা জোন জোনের লাস্ট এরিয়া হানাকিয়া তো এই হানাকিয়া এলাকায় ওর আশেপাশে এই জায়গাটা ছিল যে এলাকাগুলিকে নজ বলা হয়তো মানে মদিন আর মক্কার তুলনায় এখানকার জমি হচ্ছে উঁচা জমি আর উঁচা এলাকাকে আরবি ভাষায় নজ বলা হয় যেমন আমাদের দেশে উঁচা এলাকাকে কি বলা হয় বরিন্দ্র বলে বা বরিন্দ এলাকা সহজ ভাষায় আর আঞ্চলিক ভাষায় বরিন্দা এলাকা জি উঁচা এলাকাকে কখনো বন্যা উঠে না যতই বন্যা সারা এলাকা ঢুকে ওইসব এলাকায় বন্যা সাধারণত উঠে না আর ওইসব এলাকায় বন্যা উঠে যায় তাহলে আর গোটা দেশের কোন জায়গায় নজ আরবি ভাষা রিয়াজ থেকে কাসিম এই এলাকাটাকে নজদের জন্য বলা হয় যে হেজাজ মদিনা আর মক্কার এলাকার তুলনায় এলাকা হচ্ছে উঁচা এলাকা কি করলেন দ্বিতীয় রাকাত পড়ালেন এই দ্বিতীয় দলকে সোম্মা সাবাত নবী সালাম বসে থেকে গেলেন দুই রকাত যেহেতু হয়ে গেছে বসে থেকে গেলেন ও আতাম্মলিয় আনফসিম আর এই লোকেরা যেহেতু এক রাকাত পড়েছে আর এক রাকাত পুরা করে নিল নিজেদের জন্য তারপরে এদেরকে নিয়ে সালাম ফিরলেন সালাম ফিরলেন তাহলে আর এখানে একদল যারা আরেক দল আসলো তাদেরকে নিয়ে সালাম ফিরে আরেক রাগাত পড়িয়ে দিয়ে সালাম ফিরে মোত্তাফা হাদিস বোখারি তো রয়েছে রয়েছে ও হাজ আলাফ মুসলিম আর এর বাক্য সেই মুসলিমের এখানে বলছে জাতুর রকার যুদ্ধ কে জাতুর রেকা কেন বলা হয় রেখা রুক আতুন রুক আতুন মানে হচ্ছে না নেকড়া বলেন না বলেন না বলেনা মানে তেনা কাপড়ের তেনা হ্যাঁ জি হ্যাঁ তো জাতুর রেকার যুদ্ধ মানে তেনার যুদ্ধ বা নেকড়ার যুদ্ধ কি জন্য বলা হয়েছে নবী কারিস সাহাবাই কেন এমন সময় বেরোলেন যে অভাবের যুগ আর অনেকের পায়ে স্যান্ডেল জুতার কোনো ব্যবস্থা নেই খালি পায়ে হেঁটে হেঁটে একশো কিলোমিটার দূরত্ব মদিনা থেকে এলাকা জাতুরেকার এলাকা আর পাথরের এলাকা তো বুঝতে পারো এলাকায় হ্যাঁ পাথরের জমি হেঁটে হেঁটে পায়ে জখম হয়ে গেছিল যখন অনেকের পায়ে ঘা হয়ে গেছিল বা জখম হয়ে গেছিল পায়ে তখন নেকড়া জড়িয়ে নিয়েছিলেন জড়িয়ে নিয়েছিলেন তেনা জড়িয়ে নিয়েছেন এই জন্যই এই যুদ্ধের নাম পড়েছিল যুদ্ধ গাজওয়ায় জাতুরে জাতুরে যুদ্ধ এটা হচ্ছে এক প্রসিদ্ধ তরিকা আর এই রেখা জাতুরে যুদ্ধে নবী করিম সাল্লি সাল্লাম এই জায়গাটা এই জায়গাতে নবী করিম সাল্লাম সলাতুল খাওয় ভয় ভীতি নামাজ পড়েছিলেন যেটা পূর্ব উত্তরে পড়ে মদিনা থেকে তাসিম এলাকাটা ওই রকমই তাই না পূর্ব আর উত্তরে পড়ে আ একশো কিলোমিটার দূরে ইন্দা তেল হানাকিয়া বর্তমান যে হানাকিয়া রয়েছে হানি হানাকিয়া এটা গ্রাম ছিল এখন শহরে পরিণত হয়েছে আজকাল সৌদি আরবের প্রায় গ্রামগুলি সব শহরে পরিণত হয়ে গেছে একমাত্র বেদিন্দা যেসব এলাকায় থাকে জাজাবর হয়ে আর সেই যা যা ওর হয়ে থাকে ওরাও থাকে। যদিও কিছু এখনো তাবুতে লোকেরা বসবাস করে বকরি ছাগল চড়ায় উঁট চড়ায় আর স্বামী স্ত্রী ছেলে মেয়ে থাকে যতদিন ওখানে ঘাস পানি থাকলো থাকলো তারপরে আবার পঁচিশ পঞ্চাশ দিন এক মাস দুমাস তিন মাস থাকলো আবার ওখান থেকে চলে গেলো এইরকম অনেকে জীবনযাপন করছে জানেন এরকম জীবন যাপন করে তবে অধিকাংশ লোক এখন এই জীবন থেকে চলে এসছে বিশেষ করে এখানে সেনাবাহিনীতে ঢুকিয়ে ঢুকিয়ে এদেরকে সভ্য বানানো হয়েছে একটা যুগ ছিল যে এখানকার অনেক ভাইরা বলেছেন যে এরা মরুভূমি ছেড়ে শহরে আসতে চাই না যাবো না ও ডিউটি করতে পুলিশের ডিউটি করতে যাব না ও গিয়ে শহরে থাকতে হবে আমাদের দেশের গ্রামী বুড়ি মানুষকে নিয়ে এসে ঢাকা শহরের আর চাইতে থাকতে পারবে না কি জীবন কে জেলখানায় থাকে গ্রামে থাকবো উঠান আছে বাড়ি ঘর আছে গাছপালা আছে ইত্যাদি ঘোরাফিরা করবো আমি এরকম কিছু এলাকায় ঘুরেছি একবারে জনবস্তি থেকে ৫০ থেকে ষাট কিলোমিটার দূরে একটা পরিবার শুধু আছে বুড়া বুড়ি আর ওর যে চারটা পাঁচটা ছেলে ওরা শুধু আছে ওরা আর কেউ নেই কিন্তু ওখানে অন্য গোতরের লোক থাকবে না এবার আমাদের দেশে যেমন গ্রামে যে এক গ্রামে পঞ্চাশ বংশের লোক আছে চারটা পাঁচটা ঘর চার পাঁচ ভাইয়ের বাড়ি ওখানে একটা মসজিদ তৈরি করা আছে নামাজ পড়ছে আর ওদের কাছে সবকিছু আছে অস্ত্র আছে ওদের কাছে প্রতিরক্ষার জন্য ওদের পাঁচ ভাইয়ের মধ্যে একজন ক্ষুদ্র আমির আছে সরকারের পক্ষ থেকে নিযুক্ত যাদের বিরুদ্ধে বড় বংশ ছিল সেই যুগে কেউ কেউ আজকালকার অনেকে বলছেন যে এটা হচ্ছে ওই বংশ যে বংশের নাম আজকাল মোতাইর বলে পরিচিত অর্থাৎ যাদেরকে মোতাইরি বলা হচ্ছে নাম শুনেছেন মোতাইরি তো এদের বিরুদ্ধে ওরা এক তারপরে সালাম ফিল্লা সাল্লাম শেষে দলটিকে নিয়ে তাই না তো এটা তাহলে কত করে হইলো নামাজ দুই দুই করেন নবীলাম কত রাকাত হইলো দুই দুই করেন নবী দুই হলো আর ওদেরও এই ক্ষেত্রে ভাষ্যকার নামাজ যদি ফজরের নামাজ হয় অথবা এমাম কসর করেন তাহলে এমাম তো দুই দুই রাখাত পড়বেন না ফাইনাল প্রথম দলকে এক রাখাত পড়াবেন এক রাখাতের সাথে আর এক সালাম ফিরে নিয়ে পাহারা দিতে চলে যাবেন কারণ শত্রু পিছন দিকে আছে বা উল্টো দিকে আছে ওয়াইন কানাতে মগরীব যদি মগরীব হয় তাহলে কি করবেন আবার তিন রাখাত কসর নেই বলছেন বিশিষ্ট তারপরে নিজের জন্য হেরাসা তাইফাত দ্বিতীয় দল উল্লাহরাসা ফসল ইমাম আর কয় রেখাত বাকি আছে সলাম বসে থাকবেন আর ওরা তাহদে মিলে যাবে ফাইজা তুদ যখন পড়া হয়ে যাবে তখন তাদেরকে নিয়ে একসাথে সালাম ফিরবেন সালাম ফেরাটা হবে একসাথে আজকে এইটুকু যথেষ্ট সালাতুল খৌফ সম্পর্কে সালাতুল খৌফের আরো যে সপ্তাহের কাছে ইনশা আল্লাহ তারা আমাদের সামনে আসবে আগামী সপ্তাহগুলোতে বিস্তারিত আলোচনা করা সাল্লাহ বিনা